বাংলা মানবতা সমাধান সমানিত দর্শক শ্রোতা আমরা আপনাদের সামনে উপস্থাপন করছিলাম একটি বিষয় গুরুত্বপূর্ণ এ বিষয়ের আলোকে যেসব কাহিনীর অবতারণা আমরা করেছি সেগুলো আপনারা নিশ্চয়ই উপভোগ্য शिक्षण मन कर आज के धारावाहिकतर सामने एकहार दीते चाची सेल ओहधर युद्ध इसलमर द्वित धर्म समर कत गुरुत्वपूर्ण एवं कत भयह छोड़ से इतिहास जरा जान सकलेलब्धि करते এই যুদ্ধে নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লাম জানাইকো সাহাবি আব্দুল্লাহ বিন জুবাইর হাদ তালা আনহুকে গিরিপথে পঞ্চাশজন তীরন্দাজ নিয়ে একটি প্রোটেকশন বুহ রচনা করতে বলেছিলেন এবং তিনি সেটা করেও ছিলেন কিন্তু সামান্য ভুলের কারণে কি পরিণতি হল যেখানে আমাদের একজন মরমী কবি বলেছেন একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে ভুল করেছে যারা সবাই ভুক্ত আলোচনার আজকের আলোচক সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই রয়েছেন হাফিজুল কোরআন প্রফেসর ডক্টর এবি এ মেহেজবুল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ এবং রয়েছেন আমাদের আর রয়েছেন আমাদের জি শেখ এই ঘটনাটি আমরা আমাদের জানাবি হেজবুল্লাহ আপনি উপস্থাপন করুন তারপরে অন্যরা শেয়ার করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওসলা তুসালাম আল রসুলিল্লাহ আল আলহি ও আসহাবিহিমাবাদ প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে চমৎকার একটি বিষয়ের অবতারণার জন্য ইসলামের দ্বিতীয় জেহাদ দ্বিতীয় যুদ্ধ ছিল বহু প্রান্তরে আর এই জেহাদের মূল প্রেক্ষাপট ছিল আবু সুফিয়ান রদিয়াল্লাহ ত আনহু তৎকালীন সময়ের কাফেরদের তিনি ছিলেন নেতা বদর যুদ্ধে। রাজিত হওয়ার পর তারা সিদ্ধান্ত নিয়েছিল এর প্রতিশোধ তারা নেবে এবং সেজন্যই হিজড়ি তৃতীয় সনে তারা পুরোপুরি প্রস্তুতি নিয়ে আক্রমণ করার জন্য এবং তাদের পুরো টার্গেট ছিল যে মদিনার উপর তারা আক্রমণ করে মুসলিমদের নিশ্চিন্ন করে দেবে ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম মদিনার ভিতরে থেকে আক্রমণ প্রতিহত করবেন লিপ্ত হবেন এ নিয়ে শেষ পর্যন্ত যে করি হোক সেটা গড়ায় যদিও নবীজির মানসিক ইচ্ছা ছিল যে মদিনার ভিতরে থেকেই সেটা প্রতিহত করার ব্যবস্থা গ্রহণ করবেন অত্যন্ত সুন্দরভাবে সংক্ষিপ্তিকে প্রেক্ষাপটে তুলে ধরেছেন আমরা মূল ঘটনা চলে যেতে পারি যে ঘটনাটি ইঙ্গিত দেওয়া হচ্ছে যে রাসুল্লাহ সালি সাল্লামের একটি নির্দেশকে সামান্য ভুল বুঝার কারণে বাদ দেওয়ার ফলে কি ভয়াবহ পরিণতি ডেকে এনেছিল এ ঘটনাতে সেটা ফুটে উঠবে ইনশাল্লাহ ঘটনার সময়কাল ছিল মাত্র তৃতীয় হিজড়ি হিজরতের তৃতীয় বর্ষে আর ঘটনার স্থান ছিল মদিনার একেবারে অদূরে শহরের থেকে বের হলেই ওহুদের প্রান্তর তিনি বলেন যে রসুল্লামের নির্দেশে আমরা মক্কার মুসিদদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য প্রস্তুত হলাম আমাদের মধ্য থেকে পঞ্চাশ জন লোকের একটি দলকে তীরন্দাজ বাহিনী কে নির্ধারণ করলেন তাদেরকে জায়গা বাতিল দিলেন এবং তাদের মধ্যে দায়িত্বশীল ছিলেন তীরন্দাজে অত্যন্ত পারদূর্তি এই জন্য তাকে আমির বানানো হলো তো তাদেরকে ওখানে বসানোর পরে রসুল আক্রম সাল্লিয়াম পঞ্চাশ জনী বাহিনীর দায়িত্বশীল আব্দুল জুবাই বলে দিলেন যে ইন দেখো যে পাখি আমাদেরকে ঠুকরে টুকরে কাটছে তারপরেও কিন্তু যাই হোক তো রসুল আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লামের এই নির্দিষ্ট মেনে ছিলেন যুদ্ধের একটা পর্যায়ে মুসলমানরা বিজয় হয়ে গেছিল বিজয় হওয়ার পরে কাফেররা যখন পালিয়ে পাহাড়ের বিভিন্ন চতুর্শে গিয়ে অস্থির হয়ে পালানোর জায়গা খুঁজছিল পালিয়ে যাচ্ছিলো ওই মুহূর্তে তীরন্দাজ বাহিনীর অনেকে বললেন যুদ্ধ তো শেষ আমরা কেন বসে আছি আল গানিমা আল গানিমাহ একজন আহ্বান করলেন এবং সবাই হুড়মুড় করে দৌড়ে লাগলেন কেন বললেন মুসলিম বাহিনী তো শেষ আমাদের বলা হয়েছে তারা নির্দেশটাকে ভুল বুঝেছিলেন ওনারা চলে আসলেন গণিমতের মাল বা যুদ্ধলব্ধ সম্পত্তি পড়ে ফেলে রেখে কাফারা চলে গেছিল এগুলো কুড়ানোর জন্য কারণ এগুলো কোরআন বিধান ইসলামী ছিল ওনারা এটা কোরআনের জন্য চলে আসছিলেন তখন একটা জিনিস করে দেওয়াটা ভালো হবে যে এই ঘটনাটা ঘটেছিল আবদুল্লাহনি নেতৃত্বে না চল্লিশ জন তারা চলে এসে আবদুল্লাবনে জোবাইর সাথে পরিস্থিতি এরকম হওয়ার ফলে যেটা হয়েছে থেকে দেখছিলেন। তিনি দেখলেন যে মুসলমানদের মূল শক্তি যেটা উপর থেকে যারা আক্রমণ করতো তারা সরে গেছে এবং মুসলমানরা সবাই তরবারে খাবার ভিতর ঢুকিয়ে গনিমত নেওয়ার জন্য লেগে গেছে এই মুহূর্তে তা সে আবার সবাইকে একসাথ করে মুসলমানদের উপর আক্রমণ করল। এবং ভয়াবহ পরিণতি দেখে আনলো সত্তর জন মুসলিম সেখানে अल्लादुल्ला महताराम विशिष्ट आलोचकवृंद ता अत्यंत गुरुत सहकारे घटनाटी तुले धरे यहू युद्धर सपृक्त ओह जुद्धर व्यापक विषयटी आज के आलोचनार आलोच्य विषय नय बर एक अंशम्रा तीरंदाज हिसित्व पालन कर विशेष एक पथे सुरंगते ततृत्व दी सहबी आब्दुल्ला बीन जुबईर বিলজিম তিনি নেতৃত্ব দিচ্ছিলেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাম যেভাবে তাকে গাইড দিয়েছিলেন তিনি সেটি মেনে নেওয়ার সর্বত প্রস্তুত ছিলেন এবং চেষ্টা করেছেন কিন্তু গণিমতের দিকে যখন ঝুঁকে পড়লেন সবাই তখন চল্লিশ জন তার নেতৃত্ব না মেনে তার কথা না শুনে সেখানে তারা চলে এসেছেন মাত্র জন তারা ছিলেন সেই সময় অতর্কিতভাবে ভাবে খালিদ বিন অলিদের নেতৃত্বে পিছন দিক থেকে ইসলাম করেননি তো ঘটনা এটাই এখন আমাদের বিষয়টি হলো শিক্ষণীয় বিষয় আমাদের কি শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ মুসলিম বাহিনী এবং স্বয়ং করিমেন চরমাবে বিপর্যস্ত হয়েছিলেন এমনকি সেখানে সত্তর জন সাহাবি তিনিও বিক্ষিপ্ত হয়ে একদিকে পরে রইলেন আবার এই সুযোগে শয়তান একটি মিথ্যা গুজব ছড়িয়ে দিল যে হুতলা হত্যা করা হয়েছে আবার পরোক্ষণে ছিন্ন ভিন্ন হয়ে থাকা তাদেরকে সমাবেত হলেন কাছ থেকে একটু শুনবো উনি যেন উৎসুক প্রকাশ করছেন এই বিপর্যয়ের বিষয়টা বলার জন্য জি ধন্যবাদ আপনাকে বিপর্যয়ের বিষয়টি মোটামুটি চলে আসছে আমাদের শেখের আলোচনা থেকে শুধু এখানেই নয় বিপর্যয়ের বিষয়টি এত দূর চলে গিয়েছিল যে কাফেরদের নেতা আসফালন দেখিয়ে বলছিল যে মোহাম্মদ কি জীবিত আছে তখন রসুলা আকরাম সাল্লা সাল্লাম সাহাবা ইকরাম সবাই নীরব থাকলেন কোনো জবাব দিলেন না এরপরে সে জিজ্ঞাসা করলো এবনু আবি হাফাকি জীবিত আছে অর্থাৎ অবকুর সিদ্দিক কী জীবিত আছেন কোনো জবাব এলো না এরপরে জিজ্ঞাসা করলেন সে কাফের নেতা আবার যে অমর জীবিত আছে কেউ জবাব করলেন না অমরাদালাম এই পর্যায়ে সে আধ্যৈর্য ধরতে পারলেন না বলেন ইয়ারসোল্লাহ এবার জবাব দিতে হয় এর এরপর আরেকটি বাক্য বলেছিল ওই কাফের বলেছিল যে অলো হোবাল অলো হোবাল হোবাল তার মূর্তি যার পূজা করে সে তার বড়ত্ব সে বমনা করছিল সঙ্গে সঙ্গে অমরাদ আল্লাহ অস্থিরতা দেখে রেসুল্লাহমসাল্ল সাল্লাম অনুমতি দিলেন জবাব দাও প্রশ্ন এলো কীভাবে জবাব দেব তো তিনি বললেন জবাবে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তো এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে কাফেররা শুধু আমরা পর্যদস্ত করেনি সাহিদেরকে দেহ ক্ষত বিক্ষিত হওয়াটাই মুসলিম সবচেয়ে বড় বিপর্যয় সেদিন পরিলক্ষিত হয়েছিল সম্মানিত শ্রোতা ধারাবাহিকতায় ফিরে আসবো ইনশাআল্লাহ ততক্ষণে আমাদের সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম আহমতুল উত্তম কথা কথা অন্যায় থেকে বারণ করবে এটি একজন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী অধিকারী হবে क्यों इसलम भलो आचरण जोर बोझार जन्म देख चरित्र गठने इसलम प्रति बृहस्पतिवार रत साढ़े आठ टेब सम्प्रचार सकाल सार्ला दे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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রাসোল্লা সাল আলিউাল্লামের সুন্নাতে অভ্যাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শ সন্ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন দেখুন সম্মানিত দর্শক শ্রোতা আজকের পর্বে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছিলাম সেই হৃদয় বিদারক কাহিনী যেটা ওহদের ময়দানে হয়েছিল। ইসলামের দ্বিতীয় এই ধর্ম সমরে প্রিয়নী মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম তার মুখের সামনের দুটো দাঁত হারিয়ে ফেলেছিলেন শহীদ হয়ে গিয়েছিল আর ইসলামের সেই সিংহ সরদুল ন জার কথা বলতে গেলে চোখের পানি বাধা মানে না শুধুমাত্রের একটি নির্দেশ সাহাবিরা মেনেছিলেন কিন্তু মানতে গিয়ে সামান্য ভুল করে ফেললেন যার খেসারাত কিভাবে দিতে হলো আসুন আমাদের প্রাজ্য আলোচক মন্ডলী সেটাই আপনাদের সামনে উপহার দিচ্ছেন আপনার প্রাণবন্ত আলোচনা সকলে আমরা সম্মিত এবং বিমুগ্ধে আমরা শুনছিলাম আসলে বহু যুদ্ধ ইসলামের ইতিহাসে এক বিশাল ঘটনা যা পরবর্তীতে মুসলমানদের জন্য কেয়ামত পর্যন্ত একটি মায়ের ফলক হয়ে থাকবে দেখুন এই বহু যুদ্ধকে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলমিন সুরায় আল এমরানে অনেকগুলো আয়াত নাজিল করেছেন সাহাবেকরামদের এই সামান্য একটু ত্রুটির জন্য আল্লাহ আল্লাপাক তাদেরকে দেখুন তারপর ভৎসনা করেননি বরঞ্চ বড় দয়া নিয়ে তাদের এই ভুলটা এইভাবে বলেছেন আদাহু ইস্তাহী বলছেন যে দেখো আল্লাপাক তোমাদের সেই স্বপ্নকে করে দেখিয়াছেন তোমাদের কাফের সামনে তোমরা তখন যে অবস্থায় দাঁড়িয়েছিলে তোমাদের সেই কথা পাক তোমাদেরকে জানিয়ে দিচ্ছেন মাঝখানের জাদ দিয়ে শেষের দিকে এসে আল্লাপাক যে কথাটা বলেছেন মিনকুম দুনিয়া তোমাদের মধ্যে কেউ দুনিয়াকে পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছিলে। আর অল্প কিছু সময় আর কেউ আখরাত দিয়েছিল হাজরত আবদুল্লাহ নিজুবাইর এবং তার সাথীরা যারা ছিলেন তারপরে আল্লাপাক বলছেন পরেও সুম্মা সরফাকুম আন হুম এরপরেও তোমাদেরকে আমি রক্ষা করেছি তাদের হাত থেকে তিনি এই কাজের জন্য সাহাবিদেরকে বরং এর থেকে শিক্ষণীয় বিষয়টাই উপলব্ধি করার প্রতি ইঙ্গিত করেছিলেন বেশি যে কথা বলছিলেন আসলে এই ঘটনাটি থেকে আমাদের শিক্ষার অনেকগুলো বিষয় অবস্থা সর্বপ্রধান যে বিষয়টি একবারে মৌলিক এবং এটাই হলো সবচেয়ে মেইন বিষয় যে এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম রাসুল্লাহ দেশ থেকে একটি চুল পরিমাণ যদি কেউ বিচ্ছুত হয় তার প্রায়শ্চিত্র তাকে হাড়ে হাড়ে উপভোগ করতে হবে এবং দুনিয়াতে তার পরিণতি তাকে উপভোগ করতে হবে নির্দেশ পালন করেছেন এবং তার নির্দেশ পালনে তারা সদা সচেষ্ট ছিলেন কিন্তু এক্ষেত্রে সে যেটা হয়ে গেল আমাদের কোনো দর্শক আবার ভুল না বুঝেন সাহাবা ইকরাম রসুল্লাহক্রমাল্লাম আনুগত্যের বাইরে চলে গিয়েছেন কিনা আসলে এখানে ইশতেহাদি বা বুঝের একটা ভুল হয়ে গিয়েছিল ওনাদের বুঝের ভুলটা হলো এই যারা বের হয়ে গেছেন ওনারা মনে করেছিলেন ওই কথাটি হয়তো তখন ভুলে গিয়েছিলেন তিনি বলেছিলেন যে আমরা জিতি বা হারি অবস্থানে থাকবে এই যে রসুল আকরম সাল্লাহ সাল্লামের নির্দেশ থেকে সামান্য একটু সরে গেলেন সাহাবাইকরাম সেটা বুঝে বল হোক না কেন घटना टी केंद्र कर मूल शिक्षण विषय রাসুল সাল্লা আলি হুসাল্লামের আনুগত্যের ক্ষেত্রে তবে এখানে আমি অন্য একটি শিক্ষণীয় বিষয় স্মরণ করতে চাই দর্শক শ্রোতাদের লক্ষ্য করতে চাই সেই বিষয়টি একটু স্মরণ করবেন তারা নাবি মোহাম্মদ সাল্লাহ আলীহাসাল্লাম তীরন্দাসদেরকে যে দায়িত্ব দিলেন সে দায়িত্ব পালনে কিছু ত্রুটি হওয়ার কারণে স্বয়ং মোহাম্মদ সাল্লি হোসাল্লাম তিনিও আহত হলেন আহত কেমন যেই ধরনের আহত অন্য কোনো যুদ্ধে তিনি আর হননি সেই আহত তার দাঁত ভেঙে গেল তার কপালে হ্যামলেট বিধে রক্তে রক্তাক্ত হলেন তিনি তো এই ঘটনাগুলি যেগুলি বিশুদ্ধভাবে প্রমাণিত এবং অনেক আলেমও এগুলি ওয়াজ করেন বক্তব্যের মাঝে বলেন কিন্তু আফসোসের সাথে বলতে হয় এর পরেও কীভাবে বিশ্বাস করেন কিছু ভাইয়েরা আমাদের যে মুহাম্মদ সাল্লাইসাল্লাম তিনি নাকি নুরে মুজাসাম তার বডিটা নাকি নূর দিয়ে তৈরি নোর দিয়ে আপনি ওয়াশ করতেছেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের এখানে হ্যামলেট হ্যামলেটবিধে রক্ত বের হলো তো যদি বডিটা নূর দিয়েই তৈরি হয় তাহলে তো বের হওয়ার কথা ছিল নূর কিন্তু তা কেউ বললেন না সকলেই বললেন যে রক্তে রক্তাক্ত হলেন তিনি দাঁত ভেঙে গেল সব কিছু এই হলো তো এটা আমাদেরকে একটি শিক্ষণীয় বিষয় তিনি রক্তে রক্ত মানুষের সাথে সাথে যোগ করে দেয় শিক্ষণীয় ব্যাপারের মধ্যে আপনার এটার সাথে চমৎকার বলছেন যে দেখো হারিবা জিতিয়ে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তোমরা সেখানেই থাকবে কিন্তু রসুল যদি জানতেন যে পাশাপাশি আরো একটা জিনিস আছে দেখুন এর আমরা দাওয়া করি কিন্তু বলুন তো দেখি যারা আমরা হুবেরসুলের দাওয়া করছি এর সুলের প্রতি মাহাব্বতের দাওয়া করছি তাদের মাঝে কতটুকু শূন্যতা আছে আচার আচরণে কথা বার্তায় খাওয়া দাওয়া ইত্যাদিতে আশেখের বলে আমরা যে মাতামাতি শুরু করেছি জিনিস বের হচ্ছে কত কিছু হচ্ছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের নিয়ে আসতে হবে হুব্বের মূল রহস্য কোথায় মূল রহস্য হচ্ছে আমরা গ্রহণ করবো বা তৈরি করবো কয়েকটি শিক্ষা নিতে পারি একটি হলো এই যে আজকে মুসলিম বিশ্ব যে পর্যুদস্ত আমরা নানা যে আজকে ততক্ষণ পর্যন্ত তার মাথা উঁচু করে দাঁড়াবে শিক্ষাই নয় বরং আল্লাহ হসিয়ার করে দিচ্ছেন সম্ভবত একান্ন নম্বর আয়তা আল্লাহ বলছেন فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عن أمره أن تصيبهم فِتْنَةٌ أو يصيبهم, أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ এরপর আরো তো আছে আহজাবের মধ্যে যদি আমরা তাকাই শেষের দিকে দেখতে পাচ্ছি Zainab bint Jahsh যখন তে গণনা ওমা কানাল মুমিন ওয়া লা নির্দেশ আল্লাহর নির্দেশের নির্দেশনা থেকে একটু সরে আসে একটু সরে আসার কারণে ফেতনার সম্মুখীন হতে হবে শেখ আপনাদেরকে আন্তরিক জানাচ্ছি আজকে এই মনজ্ঞ ঘটনা যা ওহুদের ময়দানের ঘটনা যেটা আমাদের দর্শক শ্রোতাদের জন্য আপনারা উপহার দিলেন এটা চিরস্মরণীয় হয়ে থাকবে আল্লাহ আপনাদেরকে যা যা খায়ের দান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরাও আজকে যেটা শিক্ষা গ্রহণ করলাম ওহদের এই ঘটনা থেকে যে প্রিয় নেবি মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাই আলিউলাম যে কাজ যেভাবে যখন করতে বলেছেন সে কাজ সেভাবে তখন করাটাই হচ্ছে রসুল সাল্লাহ ভাই আলিউলামের আনুগত্য বা অনুসরণ সেখানে নিজস্ব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি আসসালামাই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 BIC code, आई बिओ बी जिबी बता पाठिए इमेल कर रेट पिस डट ई मानवतार समाधान